িল্লা মহা সমারোহ ঈদ এ মিলাদুল মাস পালন করতেন মুসলমানরা এগুলো দেখে বিরক্ত হতল যেমন আমরা যখন ২০, ত্রিশ পঞ্চাশ বছর আগে জন্মদিনের কেক কাটা দেখলাম তখন এই কি পাগলামি করে আর এখন এখন মুসলমানরা বলে ওরা ওই কায়দায় করে আমরা দোয়া করে করবো ইসলামী কায়দায় করব দেখতে দেখতে জিনিসগুলো সাংস্কৃতিক আধিপত্য যে মুসলমানরা প্রথমে খুব কি করে এইগুলো এরপরে পঞ্চায়েত ষাট বছর যাওয়ার পরে মুসলমানদের ভিতরে মনে হলো ওদের নবীর যদি ওরা এত কিছু আমরা কেন করব না আমরা আমাদের নবীর করব তাহলে আমাদের নবীর জন্ম তারিখ কবে ইতিহাস ঘাটক এতদিন এই জন্ম তারিখ নিয়ে কোনথা কারোর ছিল না ঐতিহাসিকরা তৃতীয় দ্বিতীয় ইজরি শতাব্দী থেকেই লিখেছেন प्राय तेर मत आए एक क्षेत्र में क्यों रवि मास क्यों रजब मास क्यों रमजान मास विभिन्न मासिको मत दुख एक आठ तारीख नशा विभिन्न तत्विक मतभेद मुसलमान देर नबीर जन्म तारीख ने तो मतभेद क्या अपनी ना तो ख्रीटान दे जीशुर जन्म तारीख और किसाना সেটা আবার কেমন আমরা মনে করবো যে এক খ্রিস্টাব্দ মানে যিশুর জন্ম না লুক এবং মতি দুই গসফের লেখা দুই রকম বর্ণনা দিয়েছেন মথির বর্ণনা অনুযায়ী প্রথম খ্রিস্টাব্দের অন্তত ছয় বছর আগে রাজা হের মরার দুই বছর আগে অন্তত যীশুর জন্ম মানে খ্রিস্ট পূর্ব ছয় সালে যিশু খ্রিস্টের জন্মের ছয় সাল আগে যীশুখ্রিস্টের জন্ম কথা বলেন ঠেলা আর লোক যে বর্ণনা দিয়েছে যিনি সিজার সিরিয়ার শাসনকর্তা ছিলেন তিনি একটা লোক গণনা করেন সেই সময় নাকি যিশুর জন্ম এই ঘটনা ঘটেছিল ঐতিহাসিক ভাবে প্রমাণিত ছয় খ্রিস্টাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের ছয় বছর পরে তাহলে এই লুকের বর্ণনা অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের ছয় বছর পরে যীশু খ্রিস্টের জন্ম কথা হল এগুলো আমাদের আলোচনা মুসলমানরা কখনোই জন্মদিন মৃত্যুদিন যে পালন করতে মুসলমানরা কখনো জানত নাই এটা হলো পার্শিয়ান কালচার ইরানিয়ান আরিয়ান আর্য কাচার ভারতের আর্যরা ইরানের আর্যরা ইউরোপের আর্যোরা এটা করত এই জন্য সাহাবে রসুল্লাহ থেকে সহি তারা পালন করেছে তাদের দুটো বিষয় কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল পালন বলার আগে সাহাবিরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার সহি মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে জন্ম নিয়ে জন্ম জন্মের সময় জন্মের কাহিনী জন্মের বিবরণ জন্ম শৈশব নিয়ে পঞ্চাশটা হাদিসও পাওয়া যায় কারণ बड़ मन कर ख्रीसान सम्प्रदायर मानसान प्रचारक्रीस्टान दे धर्मग्रंथ बैबेल वर्तमान प्रचलित बैबेल चार संस्करण आये एक सब नाम बैबेल এখন কোরআন ওরকম মুসলমানরা বানাইছে বলতে চাই তারা তা একজন গবেষক লেখছেন যে খ্রিস্টানদের যেমন চার পাঁচ রকমের বাইবেল মুসলমানদের চার পাঁচ রকমের নেই এক একরকম আর একটা বড় বিষয় হল খ্রিস্টীয় গসবেল নতুন নিয়মে যীশু খ্রিস্টের প্রশংসা তার জন্ম তার দেবত্ব তাকে বড় করার হাইলাইট করা আছে কোরআন করিমে রসল্লাহ সাল্লামকে স্পেশালি সেখানে তার আদর্শ তার অনুগত্য তার আদর্শ পালন তার হুকুম মানন তার পথে চলে মুক্তি পাওয়ার কথাগুলো বলা হয়েছে কথা কি বুঝতে পারছেন রসুল নিজেও জন্মের কথা বলেছেন অল্প আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকি আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলহ নির্দেশে একটা বই লিখেছেন এখানে পাবেন আল মৌজুয়াত এই আল মৌজুয়াত উনি মিলাদের পক্ষের মানুষ মিলাদের পক্ষে বই লিখেছেন কিন্তু না যায় এই জন্য আমি এই বইটা লেখলাম কথা বলছেন আল্লা রোহল আমিন তিনি মিলাদের পক্ষের খুব কঠিন মানুষ ছিলেন তিনি বই লিখেছেন যে মিলাদ করবা এটা জায়েজ কিন্তু বলবা না এগুলো হারাম কিন্তু প্রবলেম হলো যে রসুল্লাম শুধু জন্ম নিয়ে আলোচনা করতা এটা সাহাবিদের সুন্নত না তারা জন্ম জীবন কর্ম তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার আদর্শ পালন করা যায় আর জন্মের যে আনন্দ জন্মের জন্য যে আমাদের শুক্রিয়া জন্ম উদযাপন এটা রসুল সরিয়া দেশে শিখিয়ে গিয়েছেন তিনি সোমবার রোজা রাখতেন তাকে প্রশ্ন করা হল সাহবাহ প্রশ্ন করলেন যে আপনি সোমবারে রোজা রাখেন এদের কারণ কি তিনি বললেন সোমবারে আমার জন্ম এবং সোমবারে আমি নবাদ পেয়েছি তাই রসুল্লাহ জন্ম উদযাপনের তার নবাত উদযাপনের শূন্য তরিকা হল সোমবারে রোজা রাখা আর বাকি যে আলোচনা ওয়াজ এগুলো হবে জীবন জন্ম কর্ম আদর্শ সিরাজ সামায়েল সব মিলিয়ে এটা হলো সাহাবিদের শূন্য তারা এভাবেই জীবনী আলোচনা করতেন আমরা যখন হাদিসের বইগুলো দেখি আমরা দেখি রসুল্লাহ ছোটবেলায় কেমন করতেন কিছু হাদিস পাই যুবক বয়সে কি করতেন কিছু হাদিস পাই তার জন্মের পরে নবুয়াদ পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল তিনি নবুয়াদ পাননি কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে তির মিজির শরীফের সহি হাদিস মুসনাদা আহমদও আছে মাতা ওজবত নবুয়া আপনার জন্য নবুয়া কখন নির্ধারণ করা হয়েছিল রসলাম বললেন আদম ববি খাতমাল ও আদম বেন আদম মঞ্জুদিনী আদমের দেহ তৈরি হয়েছে রুহ দেওয়া হইনি हिसाब निर्धारण नबी हिसाब जन्मे आगे कर्मकांड आदर्श एट वास्तव भाईरा क्यों क्यों प्रश्न करें टीते प्रश्न करसूल साल নুরের তৈরি হলে আপনাদের সমস্যা কি আল্লাহ রসুলামকে নূরের তৈরি বলে ভালো করে বলে দিলে আল্লাহর কি সমস্যা হইত তা তো বললেন না বললেনই না বারবার কোরআনে বললেন তুমি বলো আমি মানুষ আমি মানুষ রসুল আমি মানুষ আমি তোমাদের মতো মানুষ এত বলেন কেন আল্লাহ আমাদের আত্মা কেন আল্লাহ বান্দে দিলেন আপনি একটু বেশি করে বলতে দিলেন না কেন আল্লাহ এটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হবে এটার কারণ আল্লাহ ভালো জানেন তবে আমরা যেটা দেখি যুগে যুগে আল্লাহর প্রিয় নবীদের মোসা আইসা অজায় আলহিমসালাম এই প্রিয় নবীদের উন্মতেরা ধ্বংস হয়েছেন নবীর ব্যাপারে অতিভক্তি করে নবীকে দেবতা মনে করে এজন্যই দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা তারা ইসামসিকে ভক্তির শেষ নেই কিন্তু কেউ তার অনুসরণ করে না কেউ তার মতো দাঁড়িয়ে রাখাকে কে গুরুত্ব মনে করে না কেউ তার মতো নামাজ পড়াকে গুরুত্ব মনে করে না ইঞ্জিনের ভিতরে তিনি যে আবাদত গুলো করেছেন সেগুলো করা গুরুত্ব মনে করে না তার মতো পোশাক পরা গুরুত্ব মনে না তারা যেন আমরা ভক্তি করো আর ধর্ম শেখরি পোপের কাছ থেকে কারণ মানুষ না তিনি তো লাইট অব লাইট নূর মিনরু নুরের তৈরি আল্লাহর জাতের তৈরি কাজে কাজে আমরা তার মতো পারবো না তাহলে যখন নবীকে আর মডেল মানল না গুরুদের পাদ্রীদের পোপেদেরকে দিন শেখানোর মালিক আর ভক্তির মালিক মানলো তারা আমরা অনুসরণ না প্রচন্ড ভক্তি মহব্বত থাকে অনুসরণ না থাকে চলবে আর অনুসরণ কি ভক্তি ছাড়া করা যায় নাকি যে বলে আমি ভক্তি করি অনুসরণ করে না তারা কথা কয় কথা বোঝেন না একজন আমাকে একজন প্রশ্ন করছে যে এই যে পোশাক না আল্লাহর কাছে মনের দাম তা বললাম দেখো প্রথম কথা হলো। একজন ফুটবল প্লেয়ার একজন সিনেমা নায়ক একজন ক্রিকেট স্টার সে যেভাবে চুল কাটে যেভাবে কাপড় পরে তার ফ্যানগুলো সেভাবে পরে না যুক্তি যুক্তি না এটা ভালোবাসা। এখানে কোনো চলে একটা কোনোবাসা কাজেই প্রথম কথা যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছ। এটা তোমাকে অটোমেটিক তার অনুকরণের পথে নিয়ে যাবে কোনো যুক্তি সেখানে কাটে না দুই নম্বর হল ছেলেরা বলছে যে জুব্বা জুব্বা তো আরব দেশের পোশাক এটা তো আর ইসলামের কিছু না মেনে নিলাম এটা আরব দেশের পোশাক প্যান্ট শার্ট তো ইউরোপ দেশের পোশাক সেটাও তো আমাদের বাঙালি জাতির কিছু না তা তুমি আরব দেশটা থুয়ে পছন্দ হলো কি কারণ আমার তো বুঝাও তো কথা বুঝতে পারেন কথা হলো যে মহব্বত ছাড়া এতে বা হয় না কিন্তু যে মহব্বত এর্তেবা পর্যন্ত নেয় না অনুসরণ বুঝতে হবে এটা শৈতান এ মহব্বতের সোসাদেছে এটা মহব্বত না এই জন্য ইসলামের মূল হলো অনুসরণ আপনি যখন বিশ্বাস করবেন যে মোহাম্মদ রসোল্লাহাম উপাদানে আমারই মতো মানুষ হয়ে তিনি কোনদিন জীবনে স্ত্রীর ঝগড়ার সম্মুখে রাগ করেননি কোনদিন কোন চাকর বাকর গালি দেননি কোনোদিন কোন শত্রুকে গালি দেননি কোনোদিন কোন অন্যায় কারীকে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন মোহাম্মদ রসুল্লাম দাড়িয়ে সালাদ আদাই করতে করতে পা ফুলিয়ে ফেরছেন চোকের পানিতে বুক ভাসিয়েছেন জীবনে কোনোদিন পেটে খোদাই কষ্ট করেছেন কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি তাহলে আমি কেন পারবো না আমি এমন হব মানুষ অনুসরণের অনুকরণের কখন যখন তাকে মডেল হিসেবে পারে। কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা আমাদের মতো না। তখন আপনি তাকে ভক্তি করবেন কিন্তু মডেল তার সুন্নত তার এতেবার চিন্তা থাকবে না তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগে। কথা বুঝতে পারছেন না এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের এতেবার উপরে দিনের ভিত্তি আর হাটার উপরে তার দাঁড়ির উপরে তার গরুর উপরে কিন্তু তার জন্মের উপরে একখানা বই ছয়শ বছরের ভিতরে লেখা হয়নি আপনার খুঁজে দেখেন দেখেন একটা বই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী বই পড়েন ইমামা আবু ইউসুফের বই মোহাম্মদের বই সাফে বই কি বলে মালেকের বই আহমদালের বই কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না তার হাঁটা নিয়ে চলা নিয়ে কেমন নামাজ পড়তেন কিভাবে সব পাবেন জন্ম উদযাপনের কিছুই পাবেন না কারণ তারা এতে বায় রসুল সাল আলিউলামের উপরে গুরুত্ব দিয়েছেন আমরা যদি রসুল্লাহ সাল্লামের সামান্য কিছু মডেল তৃতীয় পর্যায়ে উদযাপনের পর্যায়ে যাওয়ার আগে আলোচনা করি হয়তো আল্লাহ আমাদের কিছু আমুল বাড়িয়ে দিতে পারেন রসুল বয়সে কি করেছেন হাদিস আনাস মালিক রাজি আল্লাহাল বলছেন রসুল মোদিনাই মোদিনাই বসে সাহাবিদের বলছেন আর আহ গানা মানলে আহলে মক্কেত আল্লা যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী রাখাল ছিলেন ছাগল চড়িয়েছেন কর্মী ছিলেন শ্রমিক ছিলেন সাহাবাহরম প্রশ্ন করলেন ইয়ারসোল আল্লাহ আপনি তিনি বললেন কিন্তু আর আহ গানা মানলে আহলে মক্কেত আলা কারা রিত ছাগল নিয়ে টাকার বিনিময়ে পয়সার বিনিময়ে আমরা কি আমরা কি ফার্স্ট নাইট এর অশ্লীলতা বেহায়াপনা অপচয় আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা আমাদের সামনে মডেল নেই ভাই আমরা ইসলাম দাবি করি কষ্ট লাগে এটা আমার আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি আমার দশ বছরের ছেলে বারো বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে গ্যারেজে কাজ করবে আমরা কেউ রাজি না যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে এটাকে আমরা খারাপই মনে করি আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে ডাস্ট মিস্তির কাজ করবে কারেন্টের মিস্ত্রি যোগাইল হয়ে কাজ করবে মানসম্মান থাকে কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্টল নিয়ে ঘুরে বেড়ায় টাকা নগদ আদায় করে নিয়ে আসে কোনো লজ্জা লাগে না এরপরে বই লেখা নিয়ে পাগল হয়ে আছি সব শুনতে না হালাল অপার্জন হারম্পর্জন কিছু বলেছেন আমরা ম্যাথরকে ঘৃণা করি ঠিক না ভাই কারণ ম্যাথর একটা নাজেজ কাজ করে ম্যাথর এটা একটা বৈধ কাজ আল্লাহ রসুল সালাম বলছেন মা আকালা আব্দ আত্মীয় দিয়ে নিজে হাতে কর্ম করা এই কর্ম করে যে টাকা উপার্জন হয় এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে তাহলে আমরা মেথরকে অবজ্ঞা করি রিক্সাওয়ালা কামার কুমোর মোটি জেলে এদেরকে ছোট কাজ মনে করি এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে আমরা নাকি মুসলমান অতসু গু খাইকে বলেন তো গু খাইকে যে হারান খাই যে ওজনে কম দেয় যে ফাঁকি দেয় যে বোনের হক ভাইয়ের হক মেরে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে চাকরির নামে টাকা খেয়েছে এরা কু খায় আমাদের ফুরফুরা নজর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিত একটা গল্প আছে এক ব্যক্তি কষন করেছে তিন তালাক এখন এরপরে তালাক দেওয়ার পরে তো আফসোস হবে এখন অজিতদেরকে শুনেছে বলে গু না খেলে তালাক খেয়ে যাবে এখন ফুরফুরার অবক্রিস রহমতুল্লা আলহের কাছে গেছে বলে আমি কি করবো বলে গু খাও গু খাও তাই নাকি বলে তাহলে এক কাজ করো তুমি একটা সুৎখোর খোঁজো আগের জমানের সুৎখোর কম ছিল এখন কি অনেক না প্রত্যেক আগে বড় লোকরা সুদ খেতে বেশি হওয়ার জন্য এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য কিন্তু আপনারা বলেন সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে ১০টা পঞ্চাশটা একশোটা একটা নমুনা দিন নেই কি হয় আগে ছিল বেকার এখন হয়েছে চাকর আগে দুই বেলা খেত না এক বেলা খেত আমি যে বললাম যে তোমাকে এই দশ হাজার টাকা দিচ্ছি পাঁচশো বিশ টাকা হয়েছে ও কত পেল আর আমি বড় লোককে হচ্ছে এই সমিতিগুলো আর ও আমার চাকর হয়ে পাগলের মতো কাটছে তারপরেও ঋণ যখন শোধ হয় না তখন আর সমিতির থেকে টাকা নিয়ে এইটা সুদ দেয় এখন কি হয়েছে ও একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করত ও এমনি সচ্ছল হয়ে যেত কিন্তু আমরা অলস কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয় আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে তিন লাখ চার লাখ টাকা খরচ করে কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না তো যেটা বলছিলাম লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে রসুল্লাহ সাল্লাম কৈশরে কর্ম করতেন তিনি কর্মমুখী ছিলেন তার সাহাবিরা কর্মমুখী ছিলেন আয়স রাজা বলছেন কানা আসহাবু সাহাবু রসুল রসুলের সাহাবিরা সবাই নিজের কর্ম নিজে করতেন খেতে কাজ করতেন ব্যবসায় কাজ করতেন পরের বাড়িতে কাজ করতেন কাজ করতে আমরা কাজ শিখলাম না আব্দুর রহমান এম না আল্লাহ তাল रसुल दस जन सबसे प्रसिद्ध जानते संबद्ध हे एक हिजरत कर खाली असह हा। रसुल्लम भाई बनिए दिले आनसारील भाई अपनी भाई रक्तर भाई से बड़ भाई আমার জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার বাড়ি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আমার দুটো বউ আছে একটা আপনি বিয়ে করে নেন কি বললেন আল্লাহ আপনার বাড়িতে আল্লাহ বরকর দিক আপনার আহান পরিবারের আল্লাহ বরকর দিক আমার কিছু লাগবে না ভাই মোদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন দুল্লুর সুখীল মেদিনা মদিনার বাজারে দে দুই টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন बेचन कैचन रसुल्लम विश्व सबसे बड़े रसुल्लम कैशर पार हो जौबन सतर अठारो बस बस मक्कार मानुषर मानुष मत भलो मुसलमान ইমানে আমলে চেতনায় সব দিক থেকেই আমাদের মতই আল্লাহ মানে নবী মানে শরীয় মানে একটু ফাঁক ফে কিছু সেরেক করে কিছু অন্যায় করে তো আমাদের চেয়ে একটু ভালো তারা হারাম উপার্জন করতো লুটপাট করতো তবে হারাম টাকা মসজিদে দিত না আর আমরা হারাম উপার্জন করে হারাম টাকা মসজিদেও তে তো যাই হোক এই আরবে আপনারা জানেন মক্কায় লোকরা হ্রস করতে আসতো আর হাজিদের অনেক সময় মক্কার লিডারেট এক্সপ্লয় করতো যেমন ঢাকায় আসলে ঢাকার নেতারা অনেক সময় একটা গরিব মানুষ দেখে এক্সপ্লয় করে ফেলে আমাদের ঢুকলে যারা নেতা কোথা আসেন পারলে যিনি ঢুকেছেন তার পকেট খালি করে ফেলেন ওই রকম আর কি ইয়ামানের একটা হাজি ওমরা করতে আসছে মক্কায় ইয়ামানের কাপড় খুব ভালো ছিল মক্কার লোকেরা পছন্দ করতো ও বেশ কিছু কাপড় নিয়ে আসছে যে মক্কায় যে ব্যসব হ্রদ দেখাও হবে কলা বেচাও হবে কাপড়টা বেছে টাকাটা কেসে নিয়ে তো করে বাড়ি যাবে। তে বাজারে বসে আছে কাপড় নিয়ে মক্কার এক গ্রুপের লিডার গোত্রপতি তিনি এসে বলছেন যে ভাই তোমার কাপড়ের কত দাম কাপড়টা খুব ভালো লাগছে বুঝলে ঠিক আছে বাসায় এসে টাকা নিয়ে যাবো এখানিক পর বাসায় গেছে বাসায় গেলে বলতে কি তুমি কি মনে করি টাকার জন্য এসো আরে তোমার কাপড় গুলো আমি নিচি এটাই তোমার টাকা করবে এখন টাকা দেয় না ও একেবারে আসমান থেকে পড়ছে যে এত দূর থেকে আসছি এই নিয়ে বাড়ি যাবো তখন ও মক্কার অন্যান্য লিডারদের সাথে গিয়েছে আমাদের সমাজের এক লিডার আর এক বিরুদ্ধে লাগে লাগে না যখন স্বার্থ থাকে কিন্তু একজন বিদেশি অসহায়ের জন্য কেউ লাগে না। সবগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে নিজের স্বার্থে আঘাত করলে লাগে কিন্তু অসহায় সাধারণ মানুষদের জন্য কিন্তু লাগে না। গেছে সবার ভাই অমুক আমার কাপড় নিয়ে টাকা দিচ্ছে না ও তা আচ্ছা দেখছি এত সবর করে দেখছি কয়দিন দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছে খালি সবাই দেখে আমার করে না বেচারা কষ্টে আবু খুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় চিৎকার করে কান্না শুরু করেছে যে আল্লাহর ঘরের আশেপাশে কি একটা ভালো মানুষও নেই এই আমি এহেরাম করে ওমরাই আসছি এখনো আমি এহেরাম করিনি আমার কাপড়গুলো ডাকাতি করে নিয়ে যাবে কেউ উদ্ধার করে দেবে না তে কাপাঘরের আশেপাশে তাদের বাড়ি যারা বসে গল্প করছিলেন সবাই ডেকে বাবা তোমার কি হলো বলতো এই ব্যাপার অমুক আমার কাপড় চুরি করে নিয়েছে কাপড় কেটে নিয়েছে তখন কিছু সচেতন যুবক যাদের বয়স ২৫ থেকে চল্লিশ পঁয়ত্রিশের ভিতরে তাদের ভিতরে একজন শুধু কিশোর বা যৌবনের শুরুতে আসেন তিনি মোহাম্মদ রসোল্লা সাল্লাম তার বয়স ষোলো সতেরো তারা বসলেন যে এইরকম জুলুম তো চলতে দেওয়া যায় না তারা প্রতিজ্ঞা করলেন শপথ করলেন যে আজ থেকে শপথ করলাম মক্কার জমিনে কোনো মাজরুমকে আমরা একা ছেড়ে দেবো না তার পাশে থেকে তার হক আদায়ের জন্য চেষ্টা করব। কোন জালেমকে আমরা ছেড়ে দেব না তার থেকে মাজরুমের হক আদায়ের চেষ্টা করবো অসহায় দরিদ্র বিধ বা দাঁড়াবেন সমাজের আর কৈশোর থেকে যৌবনে কেবল এসেছেন একজনই ছিলেন মোহাম্মদ রসুল তাই উনি সমাজ নিয়ে কত চিন্তা করতেন যে বয়সে মক্কার মানুষেরা অনেক কিছুই করে তিনিও একজন কর্মের মানুষ কিন্তু তারপর মানুষ নিয়ে সমাজ নিয়ে জুলুম নিয়ে নির্যাতিদের পাশে দাঁড়ানো নিয়ে তিনি সচেতন ছিলেন এই উপলক্ষে একটু বলি রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আজীবন যুব বান্ধব ছিলেন ওনার যত সাহাবি অধিকাংশই যুবক ছিলেন উনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন ওনার বয়স তখন চল্লিশ উনার সাহাবীরা প্রায় সবাই বারো তেরো পনেরো বিশ সমাজের অন্যায়গুলো বসতেন অন্যায় থেকে বেরোনোর পথ পেতেন না আর সব কিছু মুরব্বী সমাজের সব কিছু একজন নেতৃবৃন্দ আর বিরোধিতা করছিল কারা দুই শ্রেণী একটা হলো সমাজপতিরা। যাদের সমাজের স্বার্থ আছে আর ধর্মিত আঘাত করেছিলেন তার তৌহিদি ধর্ম যাদের স্বার্থ নষ্ট করত বয়স হলে আমাদের কয়েকটা সমস্যা হয় ব্রেনের সেলগুলো মরে যায় দুর্বল হয় গ্রহণ করার ক্ষমতা কমে যায় এতকাল পরিশ্রি এই চিন্তা বেড়ে যায় স্বার্থ চিন্তা বেড়ে যায় কথা ঠিক আছে কিন্তু এইটা করলে এইটা হতে পারে এইটা হইতে পারে থাক এতকাল যখন হয়েছে চলবে আর যুবকদের স্বার্থ চিন্তা থাকে না স্বার্থরা বোঝেই না আমরা যদি বানিয়ে ফেলি স্বার্থপর্ষের ভিন্ন কথা ওরা একটা জিনিসকে ভালো মনে করলে দৌড়ে এগিয়ে যেতে পারে শুধু লিডারশিপের দূরে রাসুল্লাহাম তাদেরকে লিডারশিপ দিয়েছিল আমরা আপনাদের গতদিন বলেছি সমাজের মিডিয়া যুবকদের নাইট পালন করো কি বলে তুমি ভালোবাসা দিবস পালন করো এই সবকিছুর উদ্দেশ্য দুটো একটা হলো তারা ভোগমুখী হোক কিনুক কিনুক ব্যবসায়ীদের বাড়ুক আর সব ব্যবসার যেটা মেন চলে যাবে ডলার হয়ে সেটা চলে যেতে থাকুক আর এরা এরা নীতি নৈতিকতা, দেশ জাতি এটা ওদের থাক। কিন্তু আমরা তাদের ভোগবাদিডারশিপ দিতে পারতাম প্রত্যেকেরই চেষ্টা এবং সম্ভব ইমামদের সম্ভব আলেমদের সম্ভব আমরা আলেমরা রিজার্ভ আমাদের কাছে আসবে তাও যুবকরা সাহস পায় না দাঁড়িয়ে নেই থ্রি কোয়ার্টার পড়া হিপ্পি কানে দেখেই তুমি চোখের ফেলি আর কিন্তু ওর ভিতরের ইমানটা অনেক বৃদ্ধ বেশি দাড়িওয়ালার ও বোঝেনি ও দেখে ওকে ওকে বুঝিয়ে দেখেন ওর ভিতরে আল্লা দিনকে সহজ করে বলে দেখেন ও আল্লা দিনের বড় বা দায়ী হয়ে যাবে কিন্তু আমরা রিজার্ভ আমরা ওদের ছোট অন্যায়গুলোকে অনেক বড় করে দেখি সৌদি আরবে আমি দেখছি সৌদি আরব আলম এদিক কিছুটা ভালো একেবারে বিরাট হিপ্পি চুল একেবারে মাথার উপরে উল্টে গেছে দেখলে আপনার গা করবে রি কোয়াটার পরে আসে নানা রকমের অঙ্গভঙ্গি কিন্তু আদান দিলেন আমাদের দাঁড়িয়ে গেছে তারা বিরিজ আমাদের দাঁড়িয়ে চোখ পানি পড়ছে কথা বুঝতে পারেননি এই জন্য রসল্লা সাল আলী সাল্লাম ছিলেন সবার জন্য উন্মুক্ত কেউ তার কাছে এসে প্রশ্ন করতে দ্বিধা করেনি তার কাছে মডেল দেখালেন সমাজ কর্মের মডেল দেখালেন পঁচিশ বছর বয়স হলো রসুল এবার বাণিজ্যিক কর্মের মডেল দেখালেন তিনি খাদিজার ব্যবসায় পার্টনারশিপ করলেন মোদারবা ব্যবসা করলেন তার কাছে चुरीी <coughs> करलें चाकू किनारशीप व्यासा कि मडल देखें मानसिल अल्देको समाज सब मानुष्ट श्रद्धा करते करत प्रथम ओहि पेल ओहि पवार एक सन्तस्त हुए ঘরে ঢুকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার অস্থির লাগছে মনে হচ্ছে আমি কোন বিপদে পড়লাম এই যে দায়িত্ব গুরুভার আমার উপরে চাপল এটা বোধহয় আমাকে বিপদেই ফেলে কিনা আমার আশঙ্কা লাগছে হাদি যারা দেহা বলতে গেলে অনেক সময় লাগে এই পঁচিশ থেকে চল্লিশ পনেরো বছরের দাম্পত্য জীবন পারিবারিক জীবন যে কেমন ছিল ইসলাম যে পারিবারিক জীবনের কত গুরুত্ব দিয়েছে এটা আমাদের না বুঝার কারণে আমরা ফেল এক্ষেত্রে এটা বলার সুযোগ একটা পয়েন্ট আপনারা শুনেন তিনি ফিরে আসলেন গারে হেরা থেকে ঘরে ঢকলেন বেশ সন্ত্রস্ত হাদি যারাদা আমরা আমরা আমাদের সমাজের কোন স্বামী যদি এরকম ঘরে আসে স্ত্রী কষ্ট পেয়ে কি বলে এরকমই তো বলে এতে কি স্বামীর কষ্টটা কুমলো না আরো আর একটা চাপ মারা হলো ঠিক না একটু মডেল নেন রসুল্লাহ বললেন না আপনি কোনো দুশ্চিন্তা করেন না আল্লাহ আপনাকে কখনো কষ্ট দিতে পারেন না প্রথম কথা অসুবিধা নেই আল্লাহ এর পরে কি বললেন আরো গুরুত্বপূর্ণ খাদিজার টাকা সব দিছিলেন সেটা নিয়ে ব্যবসা করতেন সেটা দিয়ে উনি সমাজে ছিলেন কাজ করতেন কি কাজ করতেন আল্লাহ কেন তাকে লাঞ্ছিত করবেন না হাদিজা এত দৃঢ় বিশ্বাস করলেন তার এবাদতের কারণে না सामाजिक कर्मी रक्त सम्पर्क बजाय चाचा के समाज कष्ट टैसा आयुरी जो एक भाई बोधर बसि कि बहु खुशी है ना बेजार है बेजार है बहु चिंता আমার স্বামীর কুমে গেল ঠিক না পরে আমাদের বলেছেন যে হ্যাঁ মানে যদি কেউ চাই যে আল্লাহ তার আয়ু বৃদ্ধি করুক তার রিজিক বৃদ্ধি করুক সে জন্য মাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা পেয়েছে পিতামা তার খেদম দায়িত্ব রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দর রাখা এটা করলেই আল্লাহ তার বরকত দেবেন আপনি তো মেহমানদের সম্মান করেন হজে আসে দূরের লোক আসে আপনি মেহমান এনে বাড়িতে খাওয়ান আমাদের দেশে আলহামদুলিল্লাহ একসাথে মেহমানদের ছিল এখন আধুনিক অসভ্য সভ্যতা আমাদের উপরে মাথা গেড়ে বসেছে কেউ বাসায় আসলে আমরা মেহমানদারি করতে চাই না ঠিক না কি বিরক্ত একটা ছোট্ট গল্প না বললে হয় না সময় কম খুলনা নড়াইলে এক খুব মাদবর মানুষ খুলনায় ছেলের বিয়ে অনেক প্রায় বিশ বছর আগের কথা তখন তোর মোবাইল নেই খুলনায় গেছেন কাজে রাত হয়ে গেছে নড়াইলে ফিরতে পারেননি ছেলের বাড়িতে টক টক করছেন রাত নটার পরে আব্ব তুমি আর বুঝে বলবো না কি আসো বসো খাওয়া দাওয়া করে বউ শুয়ে পড়েছে বউকে যে বলছে আমি পারবো এখন উঠতে পারবো না যখন বউয়ের বাবা আসে মা আসে ভাই আসে স্বামীরা কিন্তু ঠেলে বাজারে যায় বলে না যে তোমার ভাই আসে তুমি যে বাজার করবে বলে নাকি কাজে আমাদের বুঝতে হবে না আমি খেয়েছি তোর চিন্তা করিস শুয়ে হক আমি শুয়ে পড়ছি বাসায় হোটেলে খাবো করতে পারে নাকি না আমি খাইছি চলবে তুই শুয়ে বপ শুয়ে কপালের ফের ঘন্টা দুয়েক পরে রাত এগারোটার পরে দরদায় টকটক করছে বুবু বুবু দরদা খুল স্ত্রীর ভাই আসছে তো বোন রাগ করছে এত রাত্রে আসি বলিস নি একটু ডিম ভেজে কিছু নাম কি করেছে সেলাই তো বাপের জন্য কষ্ট লাগে যে খাই দিয়ে বউ কথা শুনলো না কি করবে আমি ঘুমাচ্ছি তুই যা সকালে উঠে বাপ কাপড় চুপড় নিয়ে বেরোচ্ছে ছেলে তো এমনি কষ্ট পাচ্ছে যে রাত্রে বাপের খাইতে দিতে পারিনি আল্লাহ জানে বাপ খাইছে কিনা তাহলে আব্বু বসে যে তোমার বৌমা রান্না ভাড়া করছে খেয়ে যে না বাবা আমি যাই যদি কোনদিন তোর শালা হতে পারি তখন এসে বলছিলাম যে করতে আমরা কষ্ট মেহমান অথচ মেহমানদারির মাধ্যমে আল্লাহ বরকত দেন খাদিজা বলছেন যে আপনি যেহেতু মেহমানদারি করেন সেহেতু আল্লাহ আপনার কোন ক্ষতি করবেন না অনেকগুলো বলার পরে কি বলছেন ওতাকসিমুল মাহুম अपनी समाज असहा जरा उपार्जन करते चाल मैं जो सामाजिक क्या करी अनेक समय स्त्री जो सामाजिक क्या भाई देखा स्वामी राग करेसि निजे डाक्त निजे चाक्री एक बापमा के दिए भाई बोन के दिए स्वामी रेखे जाए सबटा क्या यम इम अभवी আবার স্বামী যদি ভাই বোন কে দেয় মেহমানদেরকে করে স্ত্রীকে খেয়ে দেয় এই ঘরের খেয়ে বোনের মশন কি দরকার আর খাদেই যারা দিয়ে আল্লাহ আনহু আনহা তিনি বিশ্বাস করছেন এই গাজের মাধ্যমে আমার স্বামী সত্যিকারের মনুষ্যত্ব আল্লাহর হেফাজত পাবেন হক আপনি তো বিপদগ্রস্ত যারা হকের উপরে আছে বিপদে পড়েছে এদের পাশে আপনি দাঁড়ান আমরা পাই কিন্তু দুর্ভাগ্য আমরা এখন যখন আলোচনা করি জন্ম আলোচনায় দোষ নেই সহি হাদিস ভিত্তিক জন্ম আলোচনা করবেন অবশ্যই কিন্তু মিথ্যা হাদিস মিথ্যা জাল কথা আলোচনা করা অথবা শুধু ফুলিয়ে ফাঁপিয়ে বুজুরুগী বলা তার সুন্নত তার আদর্শ তার মডেল সামনে আনতে না পারা এটা আমাদের ব্যর্থতা যেটা বলছিলাম ভাইরা মুসলিম প্রথম পাঁচশো বছর তারা কারো জন্মদিনই পালন করতো না শুধু ইরানের মানুষেরা ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি রসুল মৃত্যু জন্মদিন ফাতেমার জন্মদিন আলীর জন্মদিন হাসানের জন্মদিন হুসাইনের জন্মদিন এটা ইরানি সভ্যতা তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল কিন্তু এই উদ্দীপনা হারিয়ে ফেলেছে রাষ্ট্রগুলো বিজাতিরা দখল করে নিয়েছে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা হীনতায় ভুগছে উদ্দীপনা নেই এই সময়ে প্রায় ক্রুসেড যুদ্ধের একশো বছর পরে যখন মুসলমানরা বিজয় শুরু করেছে সালাউদ্দিন যখন ফিলিস্তিন আবার উদ্ধার করেছেন ফিলিস্তিন যখন খ্রিস্টানরা দখল করে তখন প্রায় এক লক্ষ মুসলমানকে জবই করে আর 90 বছরের দিকে যখন সালাউদ্দিন আইউবি ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেন একজন খ্রিস্টানকেও তিনি হত্যা করেননি যারা দেশে থাকতে চাও ট্যাক্স দিয়ে থাকবা যারা চলে যেতে চাও সময় দেয়া হলো যেতে থাক এটা আমরা না আপনারা ইউরোপিয়ান ঐতিহাসিকদের লেখা পড়বে এই সময়ে যখন মুসলমানরা বিজয়ের দিকে যাচ্ছে কিন্তু বিজয় পূর্ণ না সালাউদ্দিন আইবের ভগ্নপতি মোজাফর উদ্দিন কুকবোরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতোদ্যম অসহায় আমি যদি রসুল্লাহামের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি मुसलमान उद्दीपना पाँच छी रसलमर प्रदा दबी आयोजन कर मास खानिक चलत वाली हत खावा हतो आलेम वतो वक्तता हत छड़ा कविता गान हत शेष दिन কোন দিনে নবীজির জন্মদিনে তখনও বারোই রবিউল প্রসিদ্ধ হয়নি। তখন ওলামে কেরামের ভিতরে অনেকগুলো কলের ভিতরে দুটো কল প্রসিদ্ধ ছিল একটা হলো আট একটু হলো বারো রসুল বারো বেলা আদাতে অনেকগুলো কথা তার ভিতরে একটা হলো আট একটা হলো বারো মোহাম্মদিন আট কে তার জি দিয়েছেন এটাই শক্তিশালী মোহাম্মদ বারো কে তার জি দিয়েছেন উনি একবার আট একবার ভারতে উনার ঈদ এ মিলাদেষ করতেন এইভাবে ঈদ এ মিলাদুনবী শুরু হলো কাদের থেকে শুরু হলো তার আগে কারা খ্রিস্টানরা খ্রিস্টানদের মিলাদুন থেকে আমরা আমাদের মিলাদুন নবী শিখলাম এর আর আমরা আগেই বলেছি আমাদের মডেল মোহাম্মদ রসুলাম এবং সাহাবাইকে রঙ এবং তাদের মডেলে উন্মতের খায় আল্লাহ কোরআানে তাদেরকে মডেল করেছে তারা যেভাবে পালন করেছেন যে আদর্শে পালন করেছেন সেটাই আমাদের করা উচিত কথা বুঝতে পেরেছেন ভাই আমরা সমাজে অনেক সময় ইমোশন কে কাজে লাগে সকল ঈদের সেরা ঈদ এটা আমরা বলি রসুল্লাহ সাল্লাম সকল মানুষের সেরা এটা ইমোশন আমরাও বিশ্বাস করি রসুল্লাহাম সৈদুল আহ মানে আদাম সৈদুল খাল কিন্তু কথা হলো এই কথা বলার দ্বারা আমরা কি বুঝাচ্ছি রসুল্লাহাম সাহাবিরা সগলিদের দেখেন কোনাব কি করে করতে হবে তাও লেখা আছে আবু হানিফার ফেকার বইয়ে কিন্তু মিলাদ কি করে করতে হবে লেখা নেতা বুঝতে পারছেন না কারণ আমাকে একজন বলছে ইংল্যান্ড থেকে ফোন করেছে হুজুর মিলাদ বললাম যে আমি মনে করছি মিলাদ বিরোধী লোক বললাম ভাই ঝগড়া করতে হয় না মানুষরা না বুঝে করে নবীজি তবে সুন্নত কায়দায় যাওয়া উচিত বলে না হুজুর এই যে আপনারা মিলাদ নিষেধ করেন তা বুঝলেন মিলাদের পক্ষে তা বললাম যে দেখেন মিলাদ নিষেধ করা হয় না সুন্ন পদ্ধতিতে মিলাদ করে। তা এখন নানান কথা বলতে থাকে তা মানে আগ হলো আব্দুল হাই মহাদ্দে দেহি অমক কথা লিখেছে মাদার জন্য হাই তামি অমক কথা লিখেছে অমুক বোয়ে তো আমাকে বিরক্তি লাগলাম যে রসুল্লামদের পাঁচশো বছর আব্দুল কাদের জিলানি বর্তমানে একটা আলেমের বই থেকে একটা কথা বের করেন যে তিনি মিলাদ উদযাপন করতে বলেছেন কথা হলো তারা মিলাদ করতেন সুন্নত পদ্ধতিতে এই পদ্ধতিগুলো তাদের ভিতরে ছিল না আর এজন্যই আমরা যদি সত্যিকারে রসুল্লাহ সাল্লামের মিলাদ পালন করতে চাই তাহলে পরে সুনতে যেতে হবে এবং আমরা যদি এমন না করি যে কারণে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে ঈসা মাসির আদর্শ নয় মডেল নয় কর্ম নয় বিশ্বাস নয় শুধু তার ভক্তি করা না আমাদের রসুলের আদর্শ অনুসরণ মডেল অনুসরণ রাসুল্লাহ আলিহাসাল্লাম তার সাহাবিরা জন্মের কেমন গুরুত্ব দিতেন বসেন বোঝেন একটু বোঝেন খ্রিস্টানদের পঞ্জিকা ঈসা আলিহাল্লামের জন্ম থেকে ঠিক না যদিও তারিকে ভুল আছে কিন্তু তারা করেছেন ঠিক না মুসলমানদের ক্যালেন্ডার হবে রসল্লা পরে এখানেও আমরা ইন্তেকালে কোন দোষ নেই কিন্তু হাদিস শরীফে কোরআনে কি শব্দ বের ব্যবহার করেছে মাত মৃত্যু অফাত মৃত্যুবরণ আমরা বেশি আদব করতে চাই এটা অতিভক্তি চোরের লক্ষ্য রসুলামের অবু আকার দুই বছর খেলাফত করলেন দুই বছরের মতো অমর আদ্যানাদিফা হলেন এক দুই বছর পরে বসরার গভর্নর আবু মুসা শাহরী রাহাল কোন সালের প্রচরণ ছিল না পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না এতে সমস্যা হয় কোন ফরমান আগে কোন ফরমান পরে এটা আমরা বুঝতে পারি না তা আপনি একটা সাল ঠিক করেন रसुल्लम सहबी देर केमर रसलान पंजीक्रा व्यवहार कर रोमान पंजीक मुसलमान देर स्वतंत्र पंजी कामर्श दिले रसोल्लाम जन्म थे कैलेंडार धरि खान तो जन्म थी सहबीयालें ना তাহলে আমরা তার অপাত থেকে মৃত্যু থেকে ধরি সাহাবিরা এটা নিলেন না কারণ জন্ম এবং মৃত্যুর যে গুরুত্ব আছে এটা তো আল্লাহর দেওয়া জিনিস গুরুত্ব তো কর্মের কথা বোঝেননি আমরা ইসলামে গুরুত্ব দিই অমুক বংশে অমক কিন্তু বংশকে আমি অর্জন করেছি না আল্লাহ বানাইতেছে অমক শুক্রবারে মরেছে মরা কি আল্লাহ না আমি অর্জন করেছি বংশ দেশ মক্কা মদিনায় জন্ম ওই দেশের মানুষ আমার অর্জন না আমার অর্জন কি আমার ইচ্ছা শক্তি কর্ম করি আর কর্ম যদি হয় কর্ম যদি খারাপ হয় বংশে কোন লাভ না যেটা বলছিলাম ভাইরা সাহাবাহাম তখন আলী রাজি আল্লাহ তালু পরামর্শ দিলেন যে আমরা রসল সাল্লামের হিজরত থেকে আমাদের পঞ্জিকা ক্যালেন্ডার শুরু করবো যদি বাংলাদেশের মুসলমান হতো তাহলে কি দিয়ে শুরু করতো হ্যাঁ জন্ম পাগল যদি আমরা যদি বলতাম হিজরত দিয়ে আমাদের ওহাবিবলে মাইরিয়া খেটাই দিত ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ সাহাবে যখন আলী রামর্শ দিলেন যে আমাদের মুসলমানদের পঞ্জিকা হিজরত থেকে হোক কারণ হিজরত হলো দিনের বিজয়ের টার্নিং পয়েন্ট রসুল জীবনের সবচেয়ে বড় ত্যাগ সবচেয়ে বড় কোরবানি নিজের মাতৃভূমি কোরবানি করে হিজরত করে চলে গিয়েছেন এই উপলক্ষে বলি মনে পড়লো যা আমাকে বিশ্বাস করেন বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিরা আগে তারা সেবামূলক স্কুল করতেন এখানে বিভিন্ন স্কুলে প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম শেখানো হচ্ছে প্রতিদিন আমরা স্কুলে পড়াবো এটা একটা সেকুলার প্রতিষ্ঠান যার জাত ধর্ম আমাদের ছেলেদের আপনি খ্রিস্টান প্রার্থনা করাবেন না এই কথাটা বলার মতো একটা মানুষ এসে দেশে হিজরত করে চলে যাওয়া আল্লাহ আসসালাম